আবারও আপনাদের সামনে খুঁজতে চাইছি শিখের আরেকটি মশলা নিয়ে এ পর্যায়ে যা থাকবে সেটা হচ্ছে অজু ভঙ্গের কারণ হ্যাঁ অজু ভঙ্গের কারণ বলতে এমন কিছু কারণ কে যেগুলো উজুকে নষ্ট করে দেয় সমলে নষ্ট করে দেয় থাকে না সুতরাং তার উপর নির্ভরশীল যে কাজগুলো সেগুলো করা সম্ভব আর হয় না ওজু এক নম্বর হচ্ছে সামনে এবং পেছনের রাস্তা মানে পায়খানা ও রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া হম সুতরাং সেটা অনেক কিছুই হতে পারে যেমন আপনার প্রস্রাব হতে পারে আপনার মল হতে পারে মানে মলমূত্র উভয়টাই হ্যাঁ এবং এটা आद्र पिछले हेटी बला है महिला ऋतुस्राव होते सामान्य टुकु অথবা বেশি আপনার হাওয়া বের হতে পারে সবগুলোই হবে সবগুলো উজু ভঙ্গ করার কারণ হয়ে থাকে সুরেন তেয়াল্লিশ নম্বর আয়তে আল্লাহ বেক বলেছেন আল্লা বলছেন অথবা তোমাদের কেউ যদি যে আল্লাহ যে সানু সেই ব্যক্তির সালাত কবুল করে না যে ব্যক্তি আপনার পর পরু করেনি মানে না পাক হলে করে ছাড়া কখনো সালাত কবুল হবে না এরকম ভাবে ঘুমের কারণে উজু নষ্ট হয়ে যায় এরকম ভাবে রসুল এখন সিস্টেমের আরেকটা হাদিস এসেছে যে যে ব্যক্তি তার কোন হাওয়া বের হয়েছে কিনা এরকম আশঙ্কা বোধ করছিলেন তাকে রসুল বলেছিলেন ফালাইফ আত্মা ইসমা আসৌত হাওয়া বের কোন কোনো আওয়াজ শুনেনি অথবা সে আপনার গন্ধ পায়নি এমত অবস্থায় সে সালাদ্যাগ করবে না হম এরকম ভাবে এই হাদিসটা আমরা দেখতে পাই বোখারি মুসলিম দনোটার মধ্যেই বোখারের হাদিস একশো মুসলিমের হাদিস তিনশো এবং এর পূর্বের হাদিস সেটা আমরা পাই তিরিমিজির মধ্যে হাদিস নম্বর হচ্ছে এবং এটা আপনার বিশুদ্ধ হাদিস আসল জায়গাতে বের না হইতে পারে অন্যভাবে বের করে তো সেটা করলেও আপনার ওজু চলে যাবে কারণ এটা আগের যে আমরা উদ্ধৃতি দিয়েছি সেগুলোর মধ্যে সামিল আর যদি এছাড়া অন্য কিছু হয় যেমন রক্ত হয় পুজ হয় তাহলে বেশি যদি হয় তাহলে উজু করে নেওয়া ভালো কারণ আর যদি সামান্য কিছু হয় উজু করতে হবে না তৃতীয় কারণে উজু নষ্ট হয়ে যায় শূন্য হয়ে যায় অথবা সেটা বেমস হওয়ার কারণে অথবা ঘুমের কারণে অচেতন হয়ে যায় হম যেমন সুরা সাহেব একটা হাদিস যেটা ইতিপূর্বে বলেছি যে বলিন যে উজু নষ্ট হয়ে যায় কখন এবং এটাও বিশুদ্ধ একটি হাদিস রসুল বলেন আল্লাহ যে চোখটা হচ্ছে মানুষের পাশার পাহ পাহারাদার মানে আপনার পেছন যে গুজদার এটার পাহারাদার হচ্ছে কি কারণ তখন যে কিছু বের হয়েছে কিনা যতক্ষণ মানুষের জাগন থাকে ততক্ষণ সজাগ থাকে হম চেত চেতনা কার্যকর থাকে কিন্তু তখন তো চেতনা লোভ পায় এই কারণে সেই সময় রসুল বালু সেন করে হবে হম যদি কেউ পাগল হয়ে যায় অথবা আপনার বেউশ হয়ে যায় অথবা তার মধ্যে কোনো নেশা আসে নেশাগ্রস্ত হয়ে যায় সেটার কারণেও আপনার সর্বসম্মতিক্রমে ওজু নষ্ট হয়ে যাবে আর কিন্তু সামান্য যদি ঘুম হয় সেটা আপনার যদি ভারী আকারে হয় হ্যাঁ যেটার সাথে কোনো আপনার চেতনা থাকে না যেইভাবে ঘুমাক না কেন সে সামান্য রকম কখনো ওজুকে নষ্ট করে না নষ্ট করে না যেমন অনেকে নামাজের অপেক্ষায় বসে বসে ঘুমায় যেমন সাবেক এরকম যখন নামাজের অপেক্ষা করতেন তাদের আপনার এরকম ভাবে ঝিমুনি আসতো তখন তারা এইভাবে সেই ঘুম আপনার উজুকে নষ্ট করে না এই হাদিসটা আমরা মুসলিম শরীফে পাবো তিনশো ছিয়াত্তর নম্বর চার নম্বর যেটা উজু ভঙ্গকারী সেটা হচ্ছে কোনো মানুষের লজ্জাস্থানকে স্পর্শ করা কোনো কোন ছাড়া একশো একাশি নাসাই এর মধ্যে পাবো একশো তেষট্টি ত্রিমুজির মধ্যে পাবো বিরাশি এবার মাজার মধ্যে পাবো চার হাজার চারশো তো উনআশি এই হাদিসটাও বিশুদ্ধ হাদিস এরকম ভাবে আবু আয়ুব এবং হাবিব হৃদয় থেকে আরেকটা হাদিস রয়েছে সেখানে রসুল বলেন মানুষটা আমরা পাই হম আপনার আহ সেটাও বিশুদ্ধ হাদিস মধ্যে সেটাকে আলবানির আলী বিশুদ্ধ বলেছেন এরকম ভাবে আরেকটা কাজ যেটার কারণে উজু ভাঙ্গে যায় সেটা আমরা কি ছাগলের গোস্ত খেয়ে উজু করতে হবে আমাদেরকে তখন তিনি বললেন ইনসি ইতা ও ইনসি ইতাল তুমি চাইলে অজুক করা তুমি চাইলে করবে না তোমার ইচ্ছার উপর নির্ভরশীল পরে আবার সেই লোকটা বললো কি তখন তিনি বললেন কারণ আল্লাহ নম্বর যে ব্যক্তি কুফরি করে সে তার সমস্ত আমার যেটা অজুর আমল না সুতরাং আহ জিনিসটা আরেকটা কথা মনে রাখতে হবে যে জিনিস গোসলকে ফরজ করে সেই জিনিস অজুকেও ফরজ করে শুধু মৃত্যু ছাড়া মৃত্যু অযুকে বাধ্যতামূলক করে না কিন্তু গোসলকে বাধ্যতামূলক করে শুধু এতটুকুই বেশ কম সুতরাং আমরা সংক্ষেপে জানতে পারলাম ছয়টা জিনিসের মাধ্যমে ওজু নষ্ট হয়ে যায় আল্লাহ জন এগুলোর ব্যাপারে সতর্ক থাকার তো করুন কারণ এটার মাধ্যমে মানুষের পবিত্রতার ব্যাপারটা নিশ্চিত করতে পারে কারণ এইগুলো যদি ঘটে যায় তাহলে পবিত্রতা রক্ষা পায় না এই এটা গুরুত্ব দিতে কারণ এটার অন্য কিছু নির্ভরশীল কোরআন স্পর্শ করা তারপর দাব করা এরকম ভাবে ছালা তাদের করা সুতরাং ব্যাপারটা গুরুত্বপূর্ণ আল্লাহ আমাদেরকে যে নামল করার তফিৎ দান করুন